তা সমাধান হমদন রসুল দর্শক আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জান্নাত যাওয়ার উপায় সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করা মহান আল্লাহ রব্বর আলেমিন জান্নাত বানিয়েছেন তার বান্দাদের জন্য তার বান্দাদেরকে তিনি জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন তবে জান্নাত যাওয়ার কিছু উপায় আছে কিছু মাধ্যম আছে যে যেগুলাকে আমাদের গ্রহণ করতে হবে অবলম্বন করতে হবে তবে ইনশা আল্লাহ তালা আমরা জান্নাত লাভ করতে পারবো। তার মধ্যে হচ্ছে ধৈর্য ধারণ করা আল্লাহ তালা আমাদের ইমানের পরীক্ষা করেন বিভিন্নভাবে বিভিন্ন বালা মুসিবতের দ্বারা বিপদাপদ দিয়ে তাই আল্লাহ বলেন ওয়ালানুমবে শাল খৌফ ওয়াল জো এ সুরাতুল বা কারা অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কখনো ভয় দেখিয়ে কখনো ক্ষোধার মাধ্যমে কখনো তোমাদের যান মাল ফসলাদি এবং তোমাদের ফলমূল নষ্ট করে দিয়ে তারপরে যদি তোমরা ধৈর্যের পরিচয় দাও ধৈর্য ধরতে পারো ফবাশ্বের ইসবেরিন তাহলে ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ নবীকে বলছেন ওদেরকে সুসংবাদ শুনিয়ে দাও তারা ধৈর্যশীল যারা সবর করবে কিসের সুসংবাদ অবশ্যই এ কথা আল্লাহ কোরআনে আরো অন্যান্য আয়তে বলে দিয়েছেন যে আল্লাহ তা আল্লাহ তার বান্দাদেরকে সুসংবাদ শোনান জান্নাতের সুসংবাদ বান্দারা ধন্য হবে জান্নাত লাভে কৃতকার্য হবে জান্নাত লাভে সফলতা অর্জন করবে জান্নাত লাভ করে ধৈর্য ধরতে হয় ভাইরা আমার ধৈর্য ধরল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিরাট পুরস্কার দান করবেন ধৈর্যের মধ্যে রয়েছে সুফল ধৈর্যের মধ্যে রয়েছে বড় জিনিস বিরাটো জিনিস যা আমরা লাভ করতে পারবো যদি আমরা ধৈর্য ধরি যারা বলিষ্ঠ ইমানের অধিকারী হয় যাদের ইমান পাকাপুক্ত হয় যারা শক্ত ইমান বলা হয় তারা বিপদে ভেঙে পড়ে না তারা হীনবল হয়ে যায় না দমে যায় না বরং বিপদ আপদ এলে মাধ্যমে সেই বিপদ আপদের মোকাবিলা করে আল্লাহর প্রতি থাকে তাদের পূর্ণ আস্থা তাই বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রোমেনদের সম্পর্কে বলেছেন আজাবাল্ল আমরা সাকার ফাঁকা না খায়র আল্লাহ ওয়দা আসা বাতফুল আদর সবার খাইহু বুখারি ও মুসলিম শরীফের হাদিস হাল্লা নবী বলছেন মোমেনদের ব্যাপারটা বড় বিস্ময়িকর ব্যাপার তাদের প্রতিটি ব্যাপার প্রতিটি জিনিসের মধ্যে রয়েছে কল্যাণ তাদের প্রতিটি ব্যাপার কল্যাণে ভরা যখন তাদের ওপরে কোনো সুখ আর ভালোর সময় যখন তাদের ওপরে আসে সুখ লাভ করে কোনো নিয়ামত লাভ করে আল্লাহর পক্ষ থেকে তখন সাকার আল্লাহ শুক্রিয়া আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে ফাখায় না খায়রুল্লাহম আর এটা তাদের জন্য খুবই ভালো কল্যাণকর ব্যাপার ও ইদা আসা বা তহ আর আর তাদের কোনো কষ্ট বিপদ তাদের ওপরে আসে ফাসাবর তখন তারা ধৈর্য ধরে ফায় না খায়রুল্লাহম আর এটাও হচ্ছে তাদের জন্য খুবই কল্যাণকর ব্যাপার সর্ব সব সময় তাদের কল্যাণই কল্যাণ থাকে কারণ তারা ধৈর্য ধরে সমর করে বোারি ও মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন মায়ুসিবুল মুসলিম মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হামিন ওয়ালা হাজানিন ওয়ালা আজান ওয়ালা গামিন হাত ইসা কোহা ইফরাল্লাহ বিহা মিন খাত আল্লাহ নবী বলছেন মুসলমানকে যখনই কোনো দুঃখ কষ্ট দুশ্চিন্তা ক্লান্ত এবং এমন কি যদি তার পায়ে কাটাও ভুকে যায় তাহলে এগুলির মাধ্যমে আল্লাহ তালা তার গোনাখাতা মাফ করে দেন তো যখন আমাদের গোনাখাতা মাফ হয়ে যাবে তখন ইনশা আল্লাহ তালা আমরা জান্নাত লাভ করতে পারবো তবে শর্ত হচ্ছে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না ধৈর্যের পরিচয় দিতে হবে আল্লাহনবী আরও বলেছেন ময়ূরিদুল্লাহ বিহিঃ খাইরা ইউসিব মিনহ যখন আল্লাহ কারো কল্যাণ চান তখন তাকে বিপদ আপদ দিয়ে তাকে আল্লাহ তালা পরীক্ষা করেন এইভাবে আল্লাহতালা জান্নাত যাওয়ার উপায় বলে দিয়েছেন আমাদেরকে তার মধ্যে এটাও একটি উপায় যে আমরা তাকওয়া আল্লাহ বিরুত অবলম্বন করব। আল্লাহ তালা বলছেন তিলকাল জান্নাতুল্লা তিনুর রেসুমিন এবাদেনা মানকানা তাকি আ এই হচ্ছে সেই জান্নাত এই জান্নাতের উত্তরাধিকার বানাবো আমার বান্দাদের মধ্য থেকে তাকেই যে মুক্তাকি হবে যে আল্লাহ আল্লাহ হবে যার মধ্যে পরহেজগারি থাকবে আল্লাহ ভীরুতা থাকবে তাকে আল্লাহ আলমিন জান্নাত দান করবেন এইভাবে আল্লাহ তালা সুরাতুল্লা আহজাবের মধ্যে বলেছেন يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم دنوبكم ومن يتعي الله ورسوله فقد فاز فوزا عظيما هي من درقون تمر الله كيف هو يقول تل الله تعالى تم ادر قرمو قلوك دوش ويغفر لكم دنوبكم تم ادرقون وقلوك الله محكور ديبن অমায়ুতিহ রাস আর যে আল্লাহ এবং তার রাসুর আনুগত্য করবে সে বিরাট সফলতা লাভ করবে আর সে সফলতা কি অবশ্যই আমরা বুঝতে পারছি সে সফলতা হচ্ছে জান্নাত লাভের সফলতা জান্নাত লাভে ধন্য হতে পারবে সফলতা অর্জন করতে পারবে জান্নাত লাভ করে আর যদি তাকুয়া এখতিয়ার না করি আল্লাহকে যদি ভয়ই না করি আল্লা ভয় যদি আমাদের অন্তরে না থাকে তাহলে কোনো সম্ভব না এই সুরারে এই আয়াত বলছেন যখন নামাজ হয়ে যাবে তখন তোমরা জমিনের দিকে ছড়িয়ে যাও আল্লাহ আল্লাহ এই কাজ করার সময় তোমরা আল্লাহকে স্মরণে রাখবে তো ভাইরা আমার বলছিলাম যে সবর যদি কেউ করে তাহলে ইনশা আল্লাহ আল্লাহর কাছে পাবে উত্তম পুরস্কার بروني أموت صبر المدرية بلات الشفال تأتي بشي نبي محمد رسول الله صلى الله عليه وسلم شبر الشفال شمبر كبولتين أتا بن رباح تري بولتين أما كابن عباس رضي الله تعالى عنه بولين ألا أريك إمرأة من أهل الجنة قلت بلا قال تلك المرأة السوداء أتت النبي صلى الله عليه وسلم فقالت إني أسرع وإني أتكشف فدعو الله لي فقال النبي صلى الله عليه وسلم إن شئت صبرتي فلك الجنة وإن شئت دعوت الله لك أن فقالت بل أصبر وقالت أدعو الله لي ألا أتكشف فدع النبي صلى الله عليه وسلم لها بخاري ومسلم الشريف الحديث ابن عباس بولتين আতাবের রাবা কে লক্ষ্য করে আমি কি তোমাকে এমন মহিলার কথা বলে দেব না যে মহিলাটা জান্নাতি সেই জান্নাতি মহিলাকে কি তোমাকে দেখাবো না আতাবের রাবা বলছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখান তখন তিনি বলছেন তিলকালমার আসাউদা এই যে কালো মেয়েটা দেখছো এই কালো মেয়েটা আল্লাহ নবীর কাছে এসে বললেন মিরগি রোগ যখন উঠে তখন আমি পরে যাই ও আতা কশ্যাফ আর আমি উলুঙ্গ হয়ে যাই আমার শরীর থেকে কাপড় পরে যায় তাই আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালা যেন আমাকে এই রোগ থেকে মুক্ত করেন তখন রাস করিম সাল বললেন ইন সেতে সাবার্থী ফালাকিল জান যদি তুমি চাও ধৈর্য ধরতে পারো ফালাকিল জান তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত ওয়াই দাউতুল্লাহ দাওতুল্লাহ আর যদি তুমি চাও আমি তোমার জন্য দোয়া করে দিব আল্লাহ রবুল আলিমিন তোমাকে এ রোগ থেকে মুক্তি দান করবেন মেয়েটি বললেন আমি সবর করব আমি ধৈর্য ধরবো তখন রাস করিম সাল্লা সাল্লামকে আবার বললেন যে আপনি মেহরবানি করে আমার জন্য দোয়া করে দেন আমার যেন শরীর থেকে কাপড় পরে না যায় এই রক্ত যখন উঠে তখন যেন আমি উলঙ্গ হয়ে না যাই তখন আল্লাহ রসুল সাল্লাম দোয়া করে দিলেন যে আল্লাহ গো তুমি ওকে উলুঙ্গ করে দিও না তো এইখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সবরের কথা বললেন ধৈর্য ধরলে জান্নাত তো ভাইর আমার কথা হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই আমরা জান্নাত লাভ করতে চাই কিন্তু জান্নাত লাভ করতে হলে ধৈর্য ধরতে হবে সবর করতে হবে বিপদে ভেগে পড়লে চলবে না ধৈর্য হারা হলে চলবে না কোনো সময় নিরাশ হলে চলবে না মনে রাখতে হবে বিপদ আপদ দুঃখ কষ্ট এই সমস্ত মাধ্যমে আল্লাহ তালা আমাদের গোনা খাতা মাফ করেন যখন আমাদের ওপরে কোনো বিপদ আসে কোনো কষ্ট আসে কোনো দুঃখতে পড়ে যায় তখন আল্লাহ তালা এগুলোর মাধ্যমে আমাদের গোনা মাফ করে দেন আর যখন আমাদের গুণা মাফ হয়ে যাবে তখন আমরা জান্নাতে যেতে পারব তাই তোরা সরে আমি একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি উপাস আল্লামাত্র আত্মসমর্পণ্লাম আল্লাহর বান্দা এবং রাসুল রসুলের অনুসরণ যখন নামাজের অর্ডার হচ্ছে তখন নমাজ যাচ্ছেন এবং যারা এ থেকে সিরিকের সঙ্গে সম্পৃক্ত এ থেকে আপনি সম্পর্ক ছিন্ন করছেন তখনই কিন্তু কাজের আরম্ভ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 ज्ञान कल रे दस टाय बांगे और दस टाय भारत लक्ष्य करेंद्र अंतर औरलर दिखे लक्ष्य कर सही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्यायेद number he faces he listens to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 করুন পরবর্তী অনুষ্ঠান পুনরায় স্বাগত জানাচ্ছি বলছিলাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সালাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন মানুষের বা মুসলমানদের ওপরে যত বিপদ আপদ দুঃখ কষ্ট দুশ্চিন্তা ইত্যাদি আসে এগুলির কারণে তাদের গুনা খাতা মাফ হয় বোখারি মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন মায় ইউসিবুল মুসলিমো মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালাহাম্মিন ওয়ালাহান ওয়ালা আজান ওয়ালা গামিন হাত শাক ইল্লা কফর আল্লাহ বিহা মিন খাতা ইয়াহ আল্লাহ নবী বলছেন মুসলমানকে যখনই কোনো দুঃখ কষ্ট দুশ্চিন্তা ক্লান্ত এবং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 তখন তাকে বিপদ আপদ দিয়ে তাকে আল্লাহ আল্লাহতালা পরীক্ষা করেন এইভাবে আল্লাহতালা জান্নাত যাওয়ার উপায় বলে দিয়েছেন আমাদেরকে তার মধ্যে এটাও একটি উপায় যে আমরা তাকওয়া আল্লাহ বিরুত অবলম্বন করব। আল্লাহ তালা বলছেন তিলকাল জান্নাত উল্লা তিনুর রেসুমিন এবাদেনা মানকানা তাকি আ এই হচ্ছে সেই জান্নাত এই জান্নাতের উত্তরাধিকার বানাবো আমার বান্দাদের মধ্য থেকে تاكي جي متاكي هو بي جي الله والله هو بي جارمد دي پورس غاري تاك بي, بي تاكي الله رب العالمين جنت دان كوربين ابحبه الله تعالى سورة الأحزابر مدد بولت يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم دنوبكم ومن يتعي الله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 وابتقوا من فضل الله اذكروا الله كثيرا لعلكم تفلحون سورة الجمعة أي سورة رأي أي آية الله بلتن إذا قد يأتي السلاة جاقوا نماده يجبه فانتشروا في العرض تقون تم رأي الزمينير چوتود ديكي چولي فضل الله الله رزيتا لاشكرون اذكروا الله كثيرا لعلكم تفلحون اذكروا جيتا لاشكر تجابه تم رأي বিভিন্ন জায়গাতে তোমরা কাজ করবে অফিসে আদালতে কাজ করবে এই কাজ করার সময় তোমরা আল্লাহকে স্মরণে রাখবে আল্লাহকে যদি স্মরণে রাখো তুফলে হন ধন্য হয়ে যাবে তোমরা সফলতা অর্জন করতে পারবে তো আল্লাহ তালার কথাটা আল্লাহ তালার ভয়টা আল্লাহ তালা স্মরণটা যদি আমরা আমাদের অন্তরে রাখি সব সময় তাহলে আমাদের দ্বারাই কোনো অন্যায় কাজ হবে না আমরা সব সময় আল্লাহকে স্মরণে রাখতে পারলে সবসময় আমরা নিজেকে বাঁচাতে চেষ্টা করব অন্যায় কাজ থেকে তাই তাকোয়া আল্লাহ ভিরুতা আল্লাহর ভয় অন্তরে রাখলে ইনশা আল্লাহ তাল্লা আমরা জান্নাত যাওয়ার কাজগুলো সব সহজে করতে পারব আর যখন আমরা জান্নাত যাওয়ার কাজগুলো করতে পারব তখন ইনশা আল্লাহ তালা জান্নাত যাওয়ার ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তালা জান্নাতের পথ সুগম করে দেবেন চাইতে হবে আল্লাহর কাছে তাকোয়া আল্লাহ ভিরতা হৃদায়ত আল্লাহ নবী চাইতেন আল্লাহর কাছে আল্লাহকে বলতে চাইতেন আসালোকাল হুদা নাই আল্লাহ আমি হেদায়তাল অন্যায় থেকে বাঁচিয়ে নানা রকমের নোংরামি থেকে বাঁচিয়ে আল্লাহ তুমি আমাকে যদি আমি সঠিক পথের উপরে তুমি না কায়ে রাখো আল্লাহ তাহলে সঠিক পথের উপরে কেউ থাকতে পারবে না আল্লাহ যদি সঠিক পথের ওপরে আমাকে আপনাকে প্রতিষ্ঠিত রাখেন তাহলে ইনসে আল্লাহ তাল্লা আমাদের দ্বারাই কোনো অন্যায় হবে না ওয়া তোকা আর হে আল্লাহ তুমি আমাকে আল্লাভীর দান করো যেন আমি তোমাকে ভয় করতে পারি এই তৌফিক তুমি আমাকে দান করো ওয়াল আফাফ আমি যেন পবিত্র থাকতে পারি সে তৌফিক তুমি দান করো ওয়াল গেনা আর আল্লাহ তুমি আমাকে অভাবমুক্ত করো আমি যেন সবসময় সচ্ছল থাকি এখানে রবি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর কাছে চাইতে হয় হিদায়ত আল্লাহর কাছে কামনা করতে হয় আল্লাহ হিদায়ত না দিলে কেউ হিদায়ত পায় না ওই জন্য দেখুন এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দেখুন তার চাচা আবু তালেব আল্লাহ নবীর জন্য ইসলামের জন্য অনেক কুরবানি দিয়েছিল শেষ পর্যায়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে আল্লাহনী সাল্লাহ আলহি সাল্লাম তার কাছে বসে আছেন আর বলছেন চাচা আল্লাহ একবার পরে নাও কালকে কেম তিন সে আল্লাহ তালা আল্লাহর সাথে কথা অপকথন করে যেভাবে হোক আমি আপনাকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করবো একবার পরেন শুধু কিন্তু সেখানে আরো অন্যান্য কাফের সর্দাররা ছিল তারা বলল যে শেষ জীবনে তুমি বাপদাদার ধর্ম ত্যাগ করে মরবে লোকে কি বলবে তফিক হয়নি শেষে কুফুরি অবস্থায় দুনিয়া থেকে চলে গেল আল্লাহ নবীর বড় দুঃখ হলো আহা যে চাচা আমার জন্য এত কিছু করলো এত কুরবানি দিল সেই চাচা কুফুরী অবস্থায় দুনিয়া থেকে চলে গেল বড় দুঃখ করলেন কিন্তু আল্লাহ বললেন তোমার হাতে নয় হিদায়তের মালিক আমি আমি যাকে চাইব সেই হেদায়ত পাবে বাকি এ কাজ তোমার না হৃদায়তের মালিক আমি তাই মানুষ আল্লাহর কাছে হিদায়ত চাইবে নী বলছিল আল্লাহ হুদা ওয়া তোকা ও লাফ ওয়াল কেনা আমরা যদি আল্লাহকে ভয় করতে চায়। এই ভয় করার তৌফিক কামনা করুন আল্লাহর কাছে আল্লাহ গো তুমি তৌফিক দাও যেন তোমাকে ভয় করতে পারি হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যেন অন্যায় থেকে বাঁচতে পারি হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও তুমি না বাঁচালে আমি বাঁচতে পারবো না নুগুরাবি থেকে বাঁচাও এমন জিনিস থেকে বাঁচাও যা করলে আল্লাহ জাহান নামে যেতে হয় যা করলে আল্লাহ কষ্টে পড়তে হয় যা করলে আল্লাহ তোমার আদাবের শিকার হতে হবে আল্লাহ তুমি এরকম জিনিস থেকে বাঁচাও আল্লাহর কাছে দোয়া করতে হবে যদি আল্লাহর কাছে দোয়া করি ইন সে আল্লাহ তালা আল্লাহ তফিক দিলে অবলম্বন করতে পারবো অন্য থেকে নিজেকে বাঁচাতে পারবো হজতে আবুহরের আলাদা আল্লাহ তালা তার মা মুসলমান হয়নি যখনই সে তার মাকে ইসলামের দাওয়াত দেয় তখন সে করে আল্লা নবীর সানে তাই আবুহরেরা দিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলছেন কেন কাঞছো আল্লাহ রসুলকে তখন বলছেন হজুর আমি আমার মাকে প্রতিদিন দিনের দাউদ দিই আজকেও দাউদ দিলাম কিন্তু সে আপনাকে গালাগালি করল হে আর রসুল আল্লাহ হে আল্লাহ রসুল মেহরবানি করে আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন আল্লাহ দে ওরাই রা হে আল্লাহ আবু হরের মাকে হৃদায়ত দাও এই কথা শুনে হজত আবহাওয়া দৌড়ে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে দেখে কেউ একজন মহিলা গোলসল করছে গোসল করার পরই সঙ্গে সঙ্গে তার মা আবহর আসাদ আল্লাহ নবীর কাছে আছেন তখনও কানছেন আবহাওয়া আল্লাবী তখন কি ব্যাপার আবারও কানছ কেন আবহাওয়া বোঝে হুদুর তখন আমি দুঃখের কান্না কাঁচছিলাম এরকম আমি আনন্দের কান্না কাঁদতেছি আর ও আপনার দোয়ার পর মহান আল্লাহ আমার মাকে হেদায়ত দান করেছেন আমার মা হেদায়ত লাভ ইসলাম কবল করে নিয়েছে তাই বলছিলাম ভাইরা আমার হৃদায়তের জন্য আল্লাহ কাছে দোয়া করতে হয় তাকুয়া ইখতিয়ার করার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হয় তো ভাইর আমরা তাকুয়া সব জিনিস তাই করিম সাল্লাহ আল সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন জিনিসটি সব বেশি মানুষদেরকে জান্লাতে প্রবেশ করাবে তখন আল্লাহ নবী বলেছিলেন আল্লাভীরতা এবং উত্তম চরিত্র সব বেশি হারে মানুষকে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো তুমি আমাদের সবাইকে জান্নাতি করো এবং জান্নাত যাওয়ার উপায়গুলা যেন আমরা ধারণ করতে পারি তার তৌফিক দান করো على نبينا محمد وعلى آله وصحبه أجمعين <تصفيق>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 देख इन श्रेष्ठत शुक्रवार रत साढ़े दस टाय बांगलेश रसटाय भारत पीछी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 शुक्रवार नारे आपनारतिपालक नाम जिन्ह सृष्टि मान सारा दुनिया मानस के करण मजिद बहुदी हेदाय मध्य चिंता ग देखने अनुष्ठान छाय बुधवार रत साढ़े दस टाय बांगलेश रसटाय भारत पीस टी बांगल्